সমিল্ল রহমেন রহীম পরম করুন নময় রশিম দলু আল্লাহ মিশুর ওমন আহসনু কৌন ইনমি আলি হ কৌন ইমিন মুসলিম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 واتقوا الله الذي تساءلون به والارham ان الله كان عليكم رقيبا يا ايها الذين امروا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير كتاب الله وخير الهدى هدي محمد الله عليه وسلم وشرر الامور محدثاتها وكل محدثه بدعه মোহনাল সমস্ত প্রশংসা আলমিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আসমান সৃষ্টি করেছেন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 তিনি অক্ষম নন এই রকমই হচ্ছে আসমান জমিন আর পৃথিবী আল্লাহাক রবুল আলমিন এমন একটা সময় ছিল যখন আসমান জমিন পৃথিবী কিছুই ছিল না আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং এমন একটি দিন আসবে যে দিন আল্লাহাকাল আসমান জমিন এর মাঝে যা কিছুই রয়েছে যে কেউ রয়েছে সবকিছুই কে আল্লাপাক ধ্বংস করবেন কল্যমান আলী হাফান ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই ধ্বংসশীল फाना हो जात साली मोहम्मद रसूर सलम जिन पृथ्वी ध्वसर बस कि लक्षण रही आलामत रहीदन रहे से गुड सम्पर्केम लक्षण क्या मतलब बना है इसके आलोचना कर आलोचना एक दूटी शेष होना अनेक आलोचना प्रयोजन रला धारे आलोचनागुली करब त आलोचना प्रथम दिन ए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 কারণ দিন ইসলামের অনেক দিক রয়েছে অনেক বিষয় রয়েছে আর অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে সুতরাং নতুন নতুন আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে দীর্ঘদিন হয়ে গেছে আর যেসব পুরাতন ভাইরা ছিলেন তারাও চলে গেছেন অধিকাংশ নতুন ভাইরা। আর এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা একটা গুরুত্বপূর্ণ দিক যাতে করে আমরা আমাদের যে সময় শেষ হয়ে আসছে সেটা আপনার মতের সাথে সাথে হোক প্রত্যেক মানুষের दुनिया मानुष्ट सारा विश्व मानस कैम संघमत हो जाए पृथ्वी ध्वस है क्या सम्पर्क एक दिख रही है बड़ दिक्कत भय दिन भयंकर समय যে সেই সময় যে কি অবস্থা হবে যাদের উপর কেয়ামত কায়ে হবে এই জন্য আল্লাহ রব আলীনের বিশেষ রহমত যে কোনো মমিন মুসলিম বান্দার উপর কেয়ামত কায়ম হবে না পৃথিবী ধ্বংস হওয়ার আগেই আল্লাহ পাক মমিন মুসলিমদের রুহগুলি কি আত্মাগুলিকে গ্রহণ করে নেবেন তাদের এন্তেকাল হয়ে যাবে আর একমাত্র অসৎ পাপি তাপি কাফের মুশেক বেদিন বিধর্মী আল্লাহর শত্রু অসৎ এদের আজাব শাস্তি স্বরূপ তাদের উপর কেয়ামত কয়েম হবে অর্থাৎ তারাই কেয়ামতের ভয়াবহতা দেখবে এবং সে আজাব তারা ভোগ করবে আল্লাহ পাক জানা আমাদের হেফাজত করেন এবং কেয়ামতের আগে যত রকমের ফিতনা ফাসাদ রয়েছে অশান্তি রয়েছে সেসব অশান্তি থেকে ফেতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন क्या लक्षण सम्पर्कम्म लक्षण कैयात छाड़ा अपेक्षा नहीं अर्थात मानवजाति पपे जीवन काटा जरा ने कम मेहनती परिश्रमी न सक्रिय ना पेचे थके लोकर अपेक्षा करम पृथ्वी ध्वस हमेक्ष मानुषा बंद दरजा बंद जे दिन पश्चिम दिक्कत सूर्य उठे जा তারাই শুধু সংশোধিত হইতে পারবে আর ওই সময় তবা করলে আর তবা কবুল হবে না ওই রকমই যেমন ফেরাও তার ধ্বংসের সময় যখন ডুব ছিল তবা করেছিল তবার দরজা তার সামনে বন্ধ হয়ে গেছিল এইরকম প্রত্যেকের মতের সময় যখন মৃত্যুর অবস্থাকে সে দেখে নেই উপলব্ধি করতে পারে যে এখন নিশ্চিত। আল্লাহ পাকের দেখে নিয়েছে যে আমার রোহ কবজ করার জন্য আত্মা গ্রহণ করার জন্য ফেরেস্তা প্রস্তুত হয়ে রয়েছে চলে এসছে সেই সময় তো আবার দরজা বন্ধ হয়ে যায় কারণ তখন আর ইমান বিল গায়েব নেই না দেখে যে বিশ্বাস এটা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস আপনাকে দেখিয়ে দিয়ে বিশ্বাস করে তাহলে তো সারা পৃথিবী বিশ্বাস করে নেবেন আল্লাহ যদি তার এই রকম অদৃশ্যে উৎসের জগতের কিছু দেখিয়ে দেন যেমন কবর রাজাব যদি দেখিয়ে দেন হ্যাঁ জাহান নামের কিছু নমুনা আল্লাহ দেখিয়ে দেন হ্যাঁ রকম ধরনের আল্লাহ রব আলম তার সত্তা দেখিয়ে দেন হ্যাঁ তার আমি আর উঠিয়ে দেখিয়ে দেন অদৃশ্য যেগুলো অতীতে অদৃশ্য হোক ভবিষ্যতের অদৃশ্য হোক যদি আল্লাহ দেখলে বিশ্বাস করে বিশ্বাস করা এই জন্য আল্লাহ পাক কোরআ কেমে সুরে তো সুরা ফাতেই সুরে বা প্রথম দিকে বলেছেন হেদায়ত পাবে আল্লাহ বলছেন মুতিন আল্লাহ আর আল্লাহ ভিরু তো মতের সময় দরজা বন্ধ হয়ে যায় কেমত যেদিন হবে সেই দিন দরজা বন্ধ হয়ে যাবে তো কেন কারণ তখন আর ইউমেনা বিল গাইবিনে না দেখে বিশ্বাস দেখে বিশ্বাস করছে दबी जो मुसलिम हार दाबार इमान दबी थको ना फरज अजेबेफ करा ना हराम नाजायज थे बेचे थका তাহলে আর কিসের অপেক্ষা আপনার সংশোধন কোথায় আপনি হারাম হ্যাঁ কবিরা গোনাতে বাঁচেন না আপনি ফরজ আদায় করেন না অবৈধ কাজ থেকে আপনি নিজেকে রাখেন না তাহলে আপনার সংশোধন কোথায় সংশোধন তো চান না আপনি তো এরা কিসের অপেক্ষা রয়েছে কিয়ামতের অপেক্ষা রয়েছে আল্লাহ বলছেন সেই কিয়ামত তাদের সামনে আকস্মিকভাবে আসবে मन नियमत आसे दिए आत तारी सकिन क्यों बार नी करीम सलमर हादिस रही क्या जेदिन पृथ्वी ध्वसिम दिखे सूर्य उठ से सकाल बेला जे जहाजे क्या बैरिए सब চাষি চাষাবাদে বেরিয়েছে দোকানদার দোকানে বেরিয়েছে হ্যাঁ যে যে কাজে আছে চাকরিজীবী চাকরি করার জন্য ডিউটি করার জন্য বেরিয়েছে কোন খবর নাই কাউকে যে আজকে এই হতে যাচ্ছে কোনো খবর নাই যেমন সাধারণ জীবনযাপন করে প্রতিদিন সকালে যায় বিকেলে আসে বা সন্ধ্যা আসে হ্যাঁ কাজ সারে যার যখন কাজ রয়েছে ঠিক ওই রকমই আল্লাহ বলছেন এজন্য বাগতা হঠাৎ করে কে আমত আসবে पूर्व कियम आसानी क्या लक्षण गुली चले क्या लक्षण गुली चले जी क्या लक्षण गुल्पर् प्रकाश पवार दिखा दिखमार विभक्तर निदर्शन रही चले शेष हो गि कन्टिन्यू चलते आतीय आगे अपनार जन्म आगे क्या लक्षण गुला जा আর এখন চলছে হয়তো আমরা দুনিয়া থেকে চল তারপরে এই লক্ষণ গুলি দীর্ঘদিন আরো থাকবে যে এমন এমন লক্ষণ আছে যেগুলি এখনো আসেনি বিগত চোদ্দশো বছরের মধ্যে আসেনি ইসলামের ইতিহাসে হ্যাঁ মানবজাতি দেখেনি তার আগেও দেখেনি আর এখনো পৃথিবীতে সেগুলি দেখা যায়নি কিন্তু আগামীতে যে সময়গুলি আছে क्यामत लक्षण गुल्ला तक शाथ शाथ भुँँ दिक बोली भागे क्या लक्षण गुली प्रकाश पवार दिन भाग विभक्त क्या लक्षण गुली धरण दिखाई छोट ना बड़ की धरण धरण दिखाई অধিকাংশ আলামাই দুই ভাগে ভাগ করেছেন বড় লক্ষণ আর ছোট লক্ষণ হ্যাঁ আলামাতে মানে বড় বড় কেয়ামতের লক্ষণ সেগুলি হচ্ছে মাত্র এত বড় বড় লক্ষণ ওগুলোর একটিও আসেনি সেগুলো আসেনি আসবে সব কিয়ামত হওয়ার আগে সেগুলি আসবে নবী কিসাল্লা সাল্লামের এই মরমে হাদিস রয়েছে সহি মুসলিম রয়েছে তিরমিজিত রয়েছে হাতা তার আসা আয়াতি लाता मोस्ा क्या दिन एक विस्तारित बर्णना कर दस टी विस्तारित बर्णना कर इनशाला समय दिल कि आलामते सोगराह छोट निदर्शन छोट छोट নিদর্শন যেগুলি বড় নয় বড় ছাড়া বাকিগুলিকে ছোটর অন্তর্ভুক্ত করে দুই ভাগে ভাগ করেছেন অধিকাংশ অলামারা তবে কিছু কিছু অলামারা এই ভাগ ভাগটাও করেছেন সেটা জেনে রাখা ভালো যে কেয়ামতের লক্ষণগুলি ধরনের দিক থেকে তিন ভাগে বিভক্ত ছোট ধরনের লক্ষণ যেগুলি সাধারণ মনে হচ্ছে নর্মাল মনে হচ্ছে একেবারে আপনার সামনে অহরহ কিয়ামতের লক্ষণ গুলি দেখা যাচ্ছে আপনি টের পান না যে এগুলিও কিয়ামতের লক্ষণ আর কিছু হচ্ছে আলামাতে উস্তাব মধ্যম শ্রেণীর কিয়ামতের লক্ষণ তাহলে তিন ভাগে ভাগ করলে ছোট লক্ষণ মধ্যম লক্ষণ আর বড় লক্ষণ বড় লক্ষ্য বললাম যে দশটি আর মধ্যম লক্ষণ ওইগুলি যেগুলি ছোটর চাইতে একটু বড় আর চাইতে ছোট। সাধারণ হইলে সেগুলি বড় বিষয় একটু বড় বিষয়ের যেন পরিবর্তন দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তন মোটামুটি দেখা যাচ্ছে পৃথিবীতে মানুষের চলাফেরাতে চালচলনে বা দৈনন্দিন জীবনে এগুলি হচ্ছে মধ্যম ধরনের লক্ষণ এ হচ্ছে কেয়ামতের লক্ষণ সম্পর্কে ভাগ যা বললাম আপনাদের সামনে কেয়ামতের লক্ষণ সম্পর্কে তৃতীয় জনগণ এমন কি কিছু যারা মাদাসা পড়া লোক তারা মানে কেয়ামতের লক্ষণ মানে হচ্ছে হচ্ছে হারাম কাজ বা নাজাজ কাজ হয়তো এটা আমাদের ধারণা কিনা যদি এটা কিয়ামতের লক্ষণ তো আমাদের ধারণা যে কাজটি हराम नाजायजिकर भा जरूरी क्या लक्षण गुलर दृष्टि क्षेत्र से जिजो हे अनेक जज क्योंकि क्या पूर्व घटवे घटना घटे जिन से ना बी करते लक्षण आलामत किस लक्षण रही ना जा हराम आपत्तिकर जगह हवा उचित ना बुजते ही बहुत विषय घटे घटे जगह क्या पूर्वे क्या लक्षण तो क्या लक्षणगुली जाए हे आजायज होते कथागुली क्या लक्षण बोझार क्षेत्र कस বলছেন যে যখন চলে আসবে, আল্লাহাকাল তাদের উপদেশ কোন কাজে আসবে ইজা যা আতম যখন কেমত সংগঠিত হয়ে যাবে যে দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত চলে আসবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেই দিন যদি উপদেশ গ্রহণ করে কেউ কাউকে উপদেশ দেয় কেউ কারোর কোনো ভালো মানুষের বাপ মায়ের উপদেশটা নিলাম তাদের কি কাজে আসবে এই উপদেশ তখন আর কোন কাজে আসবে না আল্লাহ রবীন্দ্র এই ছিল সুরা মুহম্মদের আয়াত নম্বর কোমতের জ্ঞান এমন একটি লুকায়িত হ্যা জ্ঞান আল্লাহাকুল আলমী যেটি নিজের জন্য হাস রেখেছেন পৃথিবীর কোন শক্তিকে কে কেয়ামত সম্পর্কে কখন হবে কোন সালে হবে আর কতদিন পর হইতে পারে এ কথা কাউকে আল্লাহ জানাননি এমনকি সবচাইতে শ্রেষ্ঠ ফেরিস্তা মালাইকাদের সবচাইতে শ্রেষ্ঠ কে জিব্রাইল আলী সাল্লাম তা কেউ আল্লাহ জানাননি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 जिजे कोई महिला अवर्जन शरीर देखी बस चिंता अपरिचित मानूष सदा कपड़ एक बारे को धुलो बाली नहीं कि যদি কাছের মদিনার লোক হয়তো ছোটনা তখন জানা যে তিনটি না পাঁচটি পাঁচটি প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্ন ছিল কি সম্পর্কে ইসলাম সম্পর্কে আখবের ইসলাম দ্বিতীয় প্রশ্ন ছিল ইমান সম্পর্কে তৃতীয় প্রশ্ন ছিল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 তারপরে জিজ্ঞাসা করলেন সম্পর্কে কিয়াম কিয়মত কখন হবে তখন কি বলেছিলেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ যে জিজ্ঞাসিত হয়েছে সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না জিজ্ঞাসা করিকে জি ভাইসালাম আর জিজ্ঞাসিত আরবিরা বলে যারা আরবীদের সাথে লেনদেন কাজ আন্তুল মানে এর দায়িত্ব তোমাকে উঠাইতে হবে হ্যাঁ এর ঝুঁকি তোমাকে উঠাইতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে যদি শোকাজ করতে হয় তোমাকে করতে হবে জি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 প্রশ্ন কি ছিল তাহলে কিয়ামতের লক্ষণ সম্পর্কে বলুন কিছু তখন রসোর কয়েকটি লক্ষণ বলেছেন কয়েকটি লক্ষণ বলেছিলেন কিয়ামতের পূর্বে কিয়ামতের বেশ কিছু লক্ষণ দেখা দিবে বললাম সেগুলি ছোট বড় ছোট লক্ষণ গুলি ইনসা আপনাদের সামনে পেশ করব কিয়ম সম্পর্কে কারো কাছে পাঁচটি বিষয় কি আল্লাহর বিশেষ করে গাইব মানে এমন গাইব অদৃশ্যের বিষয় যার চাবি কাঠি একমাত্র আল্লাহ রব্বুল আলমের কাছে রয়েছে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 এটা প্রমাণ করে না যে হ্যাঁ বৃষ্টি তো বলতে পারছে বললুক তো দেখি যে দশ বছর এইরকম বৃষ্টি হবে কোনও উপায় তাই না হবে আর তারপরে এমনি যতই বড় বৈজ্ঞানিক হোক কোন যন্ত্র ব্যবহার না করে এমনি বসে বসে বলুক তো দেখি হ্যাঁ যন্ত্র দিয়ে বলছে যন্ত্র দিয়ে যখন বলছে যন্ত্রকে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 বলতে পারবে চল্লিশ দিন যখন হচ্ছে তখনই বলতে পারবে আশি দিনে বলতে পারবে একশো দিনের আগে বলতে পারবে মনে যে কেমন কথা আছে যে বিশেষ একটা সময়ে তাও যন্ত্র ব্যবহার করে তারপরে বিশেষ সময় হ্যাঁ শেষ দিকে বলতে পারছে মামা তাদের কেউ জানে না যে সে কালকে কি করবে একটু পরে কি করবেন কেউ জানেন না তাই না সুস্থ থাকবে না অসুস্থ জীবিত না মৃত বাসায় ফিরে বাড়িতে ফিরে যেতে পারবেন পারবেন না ইত্যাদি কালকে আপনি কি করবেন এখানে থাকবেন না যাবেন কিছু জানেন না জি দুঃখে থাকবেন না সুখে কেউ জানে আস হামলা ভালো মানুষ একজন যাচ্ছে ও কল্পনাও করতে পারেনি যে আমি এরকম বিপদে পড়ে যাব এমন বিপদে পড়ে গেলো যে সে সর্বো জীবনটাই গেল আর না হইলে জেলখানে যেখানে কাটালেন আর জীবনে কল্পনা করেননি যে আমি অমুক জায়গায় যাবার ওখানে গিয়ে মত হবে একদিন জন্য ওখানে গেছেন সেই দিনই মত গেছে ওখানে আপনার মত আছে আপনার টেনে নিয়ে গেছে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 কল্পিত কথা বলা খেয়াল খুশি কথা বলা যে ষাট সত্তর বছর পরে দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে একজন বক্তা বলছে বলছি যে দেখবেন আর পৃথিবী থাকবে না কোথেকে জানলেন আত্মাল্লাব আল্লাহ করছেন গাইবকে কি উকি মেরে দেখেছে এরকম কে নাকি আমি তা ইন্দর রহমান আহাদান আল্লাহ কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে তোকে শুধু জানিয়ে দেব কোরআনে আল্লাহ বলছেন হ্যাঁ कैम करके सकल बेचे थे क्या सम्पर्मान विषय क्या पूर्वे लक्षण गुली रही है विषय अदृश्य विषय क्या लक्षण सम्पर्क कथा दिल এটা আপনার মনের উল্টা কথা লাগলো দেখলেন এটা আপনার মনের উল্টা লাগলো কিয়ামতের লক্ষণ যুগ জামান আজকাল খারাপ যুগ জামান আর দোষ দেয় মানুষের দোষ দেয় দেয় ঠিক না নবী করিম সাল্লা থেকে সহি সহি সনদি যা প্রমাণিত তাই আপনি বলবেন তাই আপনি বিশ্বাস করবেন এবং সেই অনুযায়ী জীবন যাপন করবেন প্রত্যেক মুসলিমের জন্য তিনি বর্ণিত কেয়ামতের লক্ষণগুলি সম্পর্কে এ হাদিস দিয়ে শুরু করি বলছেন তিনিান লোকেরা বুঝেছেন বুঝেছেন দেখেন বুঝেছেন কেমন করে বলছেন যে রাসুর সালাম একদিন এমন খুদুয়া দিলেন মা তারা ফিহা সেই আন এলাকে আমি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 দীর্ঘদিন পরে দেখা হচ্ছে তারপরে তারপর মনে হয়ে যায় না হয় না অনেক সময় মনে হয়ে যায় আরে ওই এর সাথে তো অমুক দেখা হয়েছিল ইসলামিক সেন্টারে দেখা হয়েছিল ইনি তো অমুক অমুকের আত্মীয় হ্যাঁ অমুক জায়গায় দেখা হয়েছিল হয় না ঠিক ওই রকমের রসোর উল্লাস ত্রিশ বছর আগে চল্লিশ বছর আগে ৫০ বছর আগে বলেছেন যে এইরকম হবে এইরকম ঘটবে জি তখন শরণে চলে আসতো যে কথা তুই শুনেছি অনেকে बुखारी मुस्लिम प्रथम लक्षण दिए शुरू करतृत्व चले आसा जी अजग्य नेता কেমতের এই লক্ষণ দীর্ঘদিন ধরে চলেছে আর বর্তমানে আছে আর কতদিন যে চলবে যোগ্য নেতৃত্বের অভাব আর যেখানে যেন অযোগ্য নেতৃত্ব অসৎ নেতৃত্ব হ্যাঁ যদি কিছুটা সততা থাকে তো তার ওই কাজের যোগ্যতা নেই কিন্তু যেইভাবে হোক না কেন যে কোনো মাধ্যম দিয়ে সোর্স দিয়ে সেখানে এসে গদিতে বসে গেছে কুর্সিতে বসে গেছে ছোট কুর্সি হোক আর বড় কুর্সি হোক আমি ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সব ক্ষেত্রে বলছি ধরেন একটা আপনার ছোট একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এমন আপনার ম্যানেজার বানিয়ে যে এমন ব্যক্তিকে আপনাকে আদেশ নিষেধ করার জন্য অর্ডার করছে যে আপনার চাইতেও সে অযোগ্য কোনো যোগ্যতা রাখে না এমন ফিল্ডের এর লোক কে নিয়ে এসে দিচ্ছে এমন ফিল্ডে এনে ঢোকাচ্ছে যে সেই ফিল্ড সময় কোন জ্ঞানী রাখে না ख लोक के तर पहा वि मदना साधारण सम्पा सभापतिगुल মাদ্রাসারি কি বুঝে আর শিক্ষা কাঠামো কি বুঝে আর শিক্ষকদের অযোগ্য নেতৃত্ব অযোগ্য নেতৃত্ব এটা হচ্ছে কেমতের একটি লক্ষণ করিম সাল্লা সাল্লামের এই হাদিস রয়েছে বললেন যে অপেক্ষা করিও। অত্যন্ত ব্যাপক কথা যদি আমানতের অপেক্ষা করিগণ এই আমানত করানি যে আমানত শব্দটি কয়েক জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহিন্দাল কারিমে আল্লাহ কে বিশ্বাস করবেন এবং তার একত্রায় জমিন এক আল্লাহ ছাড়া কারো না এবাদত হবে না কারো আদেশ নিষেধ আপনাকে আমাকে চালনা করবে কারো ভয়ভীতিতে আপনি পরিচালিত হবেন না কোনো আপনি পরিচালিত বিধিবিধান দিন ইসলামের যত বিধিবিধান আছে পাঁচক তো সলাৎ জাকাত সে মহিলাদের হেজাব আর তারপরে ইসলাম পারিবারিক ইসলামী জীবন সামাজিক ইসলামী জীবন অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যেমন প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন করা হালালকে হালাল জেনে হালাল চলা এবং হারামকে হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকা এগুলি হচ্ছে আমানত আপনাকে আমানত দেওয়া হয়েছে যে আপনি আল্লাহর বিধান মেনে চলবেন আর একটি এই হচ্ছে আমানত আল্লাহ সৃষ্টিকর্তা এবং তার বান্দার মাঝে আমানত বান্দা এবং বান্দার মাঝে विभिन्न रकम पैसा अमानत शुद्ध बुजीडा जनगण पैसा भाई अपन का एक हजार टाइम राानत बुज कथारत रहीज्यतर अमानत रही है मानुषर हक प्राप्त क्षेत्र अमानत रही है तो विभिन्न दिख रही जखे अमानत केमानत सर्वनाश कर ध्वस कर देानते ख्यान আবার কেমন করে হয় সুর বলেছেন এজা উসেদ আল একটি কথা দিয়ে এই কথাটিকে বুঝিয়েছেন এজা উসেদ আল আমর এলাকায় ইসা যখন অযোগ্য কি যে কাজের ঢং রাখেনা যোগ্যতা রাখেনা, তাকে যখন সেই কাজের দায়িত্ব দেওয়া হবে সেই গুরুভার যখন তার ন্যাস্ত করা হবে তখন কেমন অপেক্ষা করি অযোগ্যকে যখন মালিকানা দেওয়া হবে ফান্তাজের ইসা। স্বামী অযোগ্য স্ত্রী মুসলিম রাখবে ইসলামিক জীবন তার তৈরি করবে অযোগ্য স্বামী স্ত্রী অযোগ্য ছেলে মেয়ের প্রতিপালনের জি হ্যাঁ ट धरिए दिल्छा तको जैचा तोलो जो जी आजकल अधिकांश बापमा की मन कर मन कर भलो खेते दी ভালো পোশাক দিচ্ছি আর ভালো চিকিৎসা দিচ্ছি আর পরিচর্যা করছি আর লেখাপড়া দিচ্ছি কারণ যে লেখা পড়া দিয়ে ইনকাম হবে সেই লিখাপড়া দিচ্ছি জি না সাথে সম্পর্ক না পরকালের জন্য চিন্তাশীল না তারাই চিন্তাশীল না ছেলে মেয়েকে চিন্তাশীল করলো তাহলে অযোগ্য বাপ অযোগ্য মা তো আমানত খেয়ানত না এই ছেলে মেয়ে আমানত আপনার ক্ষুদ্র প্রতিষ্ঠান রয়েছে আর আপনি পাঁচ জনের মালিকানা করেন সেই ক্ষেত্রে আপনি কতটা যোগ্যতা রাখেন হ্যাঁ নাকি জালেম জুলাচার করেন খেয়ানত করেন ইত্যাদি ইত্যাদি যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে আজকে মুসলিমদের সর্বস্তরে অযোগ্য নেতৃত্বের কারণেই মুসলিম এত নিম্নে পৌঁছে গেছে সংখ্যার দিক থেকে মুসলিমদের সংখ্যা এখন দ্বিতীয় নম্বর থেকে এক নম্বর দিকে যাচ্ছে কম্পিটিশনে চলছে কারণ কাফের তার বাচ্চা কম নেই আর মুসলিমরা বলছে তোরা বেশি বাচ্চা নিচ্ছিস না সে তোরা বেড়ে যাবে আমরা যে কমে যাবো সে যেন মুসলিম দেশে শুধু জন্ম নিয়ন্ত্রণ কাফের দেশে জন্ম নিয়ন্ত্রণ নেই मुसलिम देश असत मुस्लिम शुद्ध समस्या चलबाचा फैसिलिटी बचित और काफे विशेष कर पश्चिमा देश गुलीचा तुम्हारा नाओ कारण जेनरेशन शेष होते जा बसिचाला তো যে কি ষড়যন্ত্র মুসলিম জাতি সম্পর্কে ইসলামের শত্রুদের চলছে গুরুত্বপূর্ণ লক্ষণ মধ্যম শ্রেণীর লক্ষণ সোহান নেতৃত্ব রসুলাম সাহাবাহ খোলা সেদিন আর তারপরে কিছুদিন পরে শুরু হয়ে গেছে কিছুদিন পরে শুরু হয়ে গেছে যোগ্য ব্যক্তি থাকতেন যে ভাবে হোক না কেন অযোগ্য নেতৃত্ব হিতাকাঙ্ক্ষী হওয়ার তরি কাকি ইসলাম কি শিখেছে রসুল্লাহাম কি শিখেছেন কিছুই জানে না তাহলে কি করে মুসলিম জাতি ওপরে উঠবে দুই নম্বর क्या लक्षण हे इकेान कमे आस्ञता बृद्धि पाबारे व्यापक हारे क्या लक्षण देखा जाम सल्लाम असर क्या लक्षण गुल बड़ आलमरा दुनिया इंतकाल करण हो চোখের সামনে দেখতে পাচ্ছেন চোখের সামনে দেখতে পাচ্ছেন যদি আপনার না পানি পৃথিবীর আলবানি আর আল্লামা শেখ মুহম্মদ বিন সাল এই তিনজনের আজকে থেকে বিশ বছর মধ্যে তিনজনের গত এই বিশ বছরের মধ্যে তাঁদের সৈন্য স্থানকে পূরণ হয়েছে আর অনেক জ্ঞান অর্জন করলাম অনেক কিছু মুখস্থ করলাম আর হঠাৎ করে রাতারে শুয়েছি সকালে ভুই লেগেছি এইরকম হবে না আল্লাহর আব্বুল আলম মানুষের এলমকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন না যে মগজে আছে আর হঠাৎ করে ভুলে গেছে না এরকম হবে না আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষের কাছ থেকে উঠিয়ে নেবেন কেড়ে নেবেন বেকাবজিলামা ওলামাগুলিকে কবজ করে আত্মা গুলি গ্রহণ করে অলমা গুলির ইন্তকালের মাধ্যমে আলিমুন দেখাতে পারবে এরকম লোক কেউ থাকবে না মসজিদের মোল্লা ঠিক করে নামাজটা পড়েতে যায় না সহিমাজ সেই ফতোয়া দিচ্ছে ভরা ধর্ম যে ভুল ফতুয়া খুশি ধর্ম আজকাল ইন্টারনেটের যুগে আর এই সব যে মাধ্যমে আরবি তরজমা করতে পারবে তার অধিকারটা কি করে জবাব দিবে কোরআন এবং হাদিস হচ্ছে আপনার দিন সম্পর্কে জানার আর জানাবার উৎস তো উৎসই তো বুঝে না আরবি ভাষা কোথেকে উত্তর দেবে বাংলা পড়ে ইংলিশ পড়ে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 হ্যাঁ প্রশ্ন চাকরি যাওয়ার অনেক সময় চাকরি যদি ওদের হাতে থাকে তো আর না মান সম্মানের আল্লাহর এটা ভয় নেই যার ফলে খালি হাতে ফিরাবে না যে যা আসছে ফতুয়া দিয়ে যাচ্ছে ধর্মীয় নেতা দুনিয়ার নেতা এমন যারা জহাল কিছু জানিস সম্পর্কে বলছেন অজ্ঞতা বিরাজ করবে আর জেনা ব্যবি ব্যাপক আকার ধারণ করবে এটি একটি লক্ষ্য আর সুহান বিভিন্ন আত্মমর্যাদা আত্মসম্ভ্রম নেই তাদের মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে বন্ধুদের সাথে কোনো ব্যাপার না সিনেমায় যাচ্ছে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 আজকাল ফ্লাইট গুলিতে আল্লাহ না করে সব ফ্লাইটে চাপতে হয় কিন্তু সৌদি আরবের ফ্লাইট ছাড়া বাকি জানি না যে মদ মুক্ত আছে কারণ বেশ কিছু ফ্লাইটে গিয়ে দেখলাম আপনার পাশে খাচ্ছে আপনার বলার ক্ষমতা নেই যে তুমি কেউ না জি আকাশে উঠছে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে ছিন্ন ভিন্ন এটা টুকরো বডের পাবে না যদি ধ্বংস হয়তো সেখানে মদ খাচ্ছে কত রকম সামান্য মুসলিম যাত্রীদের ওই কাফেদের ফ্লাইটে চাপতে হইতো না আল্লাহ জানো আমাদের সংশোধন করা তো আর পুরুষদের সংখ্যা কমে আসবে দেখছেন আজকাল এত যুদ্ধ হচ্ছে অধিকাংশ কারা মারা যাচ্ছে পুরুষে পুরুষ মারা যাবে শুরু হয়ে গেছে কেমন এখন শুরু হয়েছে এখনো বাকি আছে হাতালে খামসি না ইমরাতি হ্যাঁ তাদের দেখাশোনার জন্য কোন পুরুষ একজন পুরুষ ছাড়া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 प्रत्येक मुस्लिम दिन इसलम सम्पर्केत ज्ञान अर्जन कराफारक जाते सम्पर्क रखते आल्लर दिन अमल करते इमाम के जीवन प्रति क्षेत्र वास्तवायन करते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 হারাম না যায়জ কি না যায়জ আপনাকে জানতে হবে আপনি যা ইচ্ছা তাই করছেন হ্যাঁ জানেন না ৫০ বছর ষাট বছর ধরে নামাজ পড়ছেন আপনি খবরই নাই যে এই নামাজ নামাজ নয় আসলে জাল নামাজ তিন নম্বর লক্ষণ হচ্ছে মানুষ খুব বেশি খুন হবে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 মুসলিমের হবে সেখানে অজ্ঞতা ইসলাম সম্পর্কে কিছু নামে মাত্র মুসলিম কিছু বুঝেনা ফিহাল এলম আর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 শুধু নয় সাধারণ সমাজের কটা লোক বুঝে শতকরা দশজন বুঝে না এই ব্যাংকটা অমুক ব্যাংক আর এই ব্যাংকে এই সব আছে কিছু বুঝে না বিভিন্ন হারাম বিষয়গুলির হারাম বস্তু নাম বদলে হারাম বস্তুর নাম বদলে দিবে তারপরে সেটা ব্যবহার করবে দেখেন আজকাল হ্যাঁ বলা নিষিদ্ধ নাকি মুসলিম দেশ ও মেলা মুসলিম দেশ যেখানে আছে বলছে বেশ্যাকে ব্যবসা বলা যাবেন আপনি মানহানি করছেন মানবাধিকার লঙ্ঘন করিয়ে দিলেন আপনি মুসলিম খুন করেন অসুবিধা নেই কিন্তু বেশি মানবাধিকার লঙ্ঘন করলেন তাহলে কি বলতে হবে জানেন শুনেছেন আজকাল নতুন নাম আপনাদের বাংলা পত্রিকাগুলিতে আসে বাংলাদেশের পত্রিকা পড়ে দেখেন হ্যাঁ হ্যাঁ কর্মী বলতে হবে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 खराब नाला हमिचार्या व्यापक आकार धारण कर प्रशस्त हो जाचार है निर्जनता दीजनता दी आजकल मे हाँ टीशन पढ़ा मास्टर पुरुष मास्टर दिए टीशन पढ़ाई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 বাপ মাকে কিছু খারাপ লাগে না কে পড়াচ্ছে ওর মামা পড়াচ্ছে কিরকম মামা করছে পাতানো মামা পাতানো বুঝেন হ্যাঁ মামা পাতিয়েছে মামাও মামা না ইসলামী শোনেন নিজের মামা ছাড়া আর বইমাতৃ ও পিত্র তিন মামা ছাড়া আর দুধ মামা ছাড়া এই চারটা ইসলামে আর কোন মামা নেই ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে ইসলাম এভাবে ইসলামকে শিখতে হবে চাস্ত তো মামা মামা নয় সে মাহারাম নয় আর মাহারাম নয় সুতরাং এদের সাথে নির্জনতা জায়জ নয় নির্জনতা একটা জেনা রাস্তা জি হ্যাঁ তারপরে একা যুবতীদের সফর করা মহিলাদের বিনা মাহারামে সফর করা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে চিটাগাং যাচ্ছে বিদেশে যাচ্ছে ইউরোপে থাকে একাই উড়ে চলে ইউরোপ আমেরিকা থেকেও দেশে উড়ে চলে যাচ্ছে বাবা মায়ের সাথে দেখা করার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বরং আরো লজ্জাকর সুভেন এত নিচে নেমে গেছে দেশের মধ্যে সফর করছে সেটাই যদি হারামায় এক শহর থেকে আর শহরে নিজে সৌদি আরবে থাকে সৌদি আরব থেকেও ইসলাম শিখলেন না সৌদি আরবে থাকে আর মেয়েকে পাঠায় কেনাডা করলাম মালয়েশিয়া পাঠায় মেয়েকে কি আছে সাথে না কেউ নাই প্রয়োজন নেই মেয়ে সবকিছু বুঝে সবকিছু বুঝে জি হ্যাঁ জেনার রাস্তা জেনার রাস্তা প্রশস্ত হয়ে যাবে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 दिख एक आकर्षण के देखले और दिखा आकर्षण विवाहता हुए जदि चरित्र बोती है शुद्ध विवाहिता हा जथेष्टा शुद्ध विवाहित हा जथेष्टा विवाहित विवाहित हार पर आल्लाभीरूता थे आलदा कथा ভালো পরিবারের ওই রাস্তাঘাটে বাজার কর করতে করতে একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে একটা ঘটনা বিয়ে করতে যাবেন আর ভালো করে গভীর ভাবে খবর নিয়ে দেখেন যে আমি এমন পরিবারে বিয়ে করতে চাই যেই পরিবারের মেয়েরা বাইরে মাহারাম ছাড়া যায় না কখনো তাদের বাড়িতে কোনো পুরুষ ঢুকে না এই রকম দেখেন খুঁজে পাওয়া মুশকিল সৌদি আরব আসা যখন প্রথম যৌবন কাল ছিল বিবাহ সাদীর কাল ছিল আর যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম গোঠা গ্রামে দেখা যাক এই গ্রামে একটা বড় মাদ্রাসা আছে তো এখানে এটা ভালো পরিবার দেখা যাক ভালো পরিবার খুঁজে গোটা গ্রামে পরিবারের মধ্যে আজকে থেকে ত্রিশ বছর আগে যদি অবস্থা থাকে আজ কোথায় চলে গেছে মুসলিম সমাজ মুসলিম সমাজে যদি অবস্থা হয় তো ইয়াহুদ্দিন আসারদের বাড়ির অবস্থা হিন্দুদের বাড়ির অবস্থা কি যে না ব্যবচার একা কার হয়ে গেছে गो ग्रामे लोकते ढोकोषेध नहीं गोटा ग्रामेर धार्मिक लोक पाँचअप नाम पढ़े महिला पढ़े पुरुष नाम गोटा ग्रामे लोकते एक किसारे ढुके आकर्षित करबना ठीक तेमित अपर को ढुकबेना बहुत जेनारा जे जेनारने बी खुला आने तीन जेनारे লক্ষণ হচ্ছে আমার মতে এমন কিছু জাতি হবে যারা ব্যাবিচারকে হালাল মনে করে নিবে হালাল মনে করে নিয়েছে ব্যবিচার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে জবরদস্তি যেটার নাম ধর্ষণ সেটা না অপরাধ আর যদি আপনি কোনো মেয়েকে যদি আপনি নিতে পারেন করে আপনার সাথে সহপাঠী হয় ইত্যাদি অসুবিধা নেই প্রেম করেন পার্কে নিয়ে ঘুরেন দেশ বিদেশে যান অসুবিধা নেই ঠিক না এই পরিস্থিতি নয় কলেজ ইউনিভার্সিটি থেকে যাচ্ছে এক ছেলে যুবক যুবকের যুবতীর সাথে প্রেম আছে भलो थे कलेज इसिटी सा मद्रास लिखा पढ़ा कलेजार्सिटी गए बड़ा पीएच डी कर যদি একটা ছেলে যেমন ওই ছেলেটা বলছে যে আমি যেমন আমি কোনো মেয়ের সাথে জি তুচ্ছ কলেজ ইউনিভার্সিটিতে জি হ্যাঁ একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকি বান্ধবীরা তখন তাকে হ্যাঁ তুচ্ছ মনে করে তুই কি রে তোর কারো সাথে কিছু রে হ্যাঁ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 আপনার জন্য ফরজ নয় আল্লাহ ফরজ করেনি যে আপনাকে নিয়মকানুন শিখাইতে হবে আমাদের মা না কিছুই জানতো না কিন্তু ভালো ছেলে পয়দা করেছে আর ভালো ছেলে তোর বিয়ে দিয়েছে হ্যাঁ আজকাল শিক্ষিত শিক্ষিতা মহিলা সে নিজে নিজের শিক্ষা নিয়ে ব্যস্ত দ শিখিয়েছে আমাদেরকে জীবনে বাপ মাকে গাল দিনে জীবনে বাপমার সাথে ওই রকম হ্যাঁ অবদ্ধ হয়নি আর যাই করিনি শাসন ছিল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 বলছেন মুসলিম দেশে আইন তৈরি করা আছে ধর্ষণ হইলে অপরাধ আর সম্মতির আড়াল ফড়ালে বোঝা গেছে খোলা জায়গা তো রাস্তাঘাটে নাই আর যদি অমুসলিম পশ্চিমা দেশে হয় তো অসুবিধা নেই রাস্তার পাশে হইলে অসুবিধা নেই রাস্তায় চলছে ব্যবচার হচ্ছে কোনো অসুবিধা নেই সম্মতি থাকতে হবে जबरदस्तीमेंट करोर्टर जो पढ़िए दीछे तरह सिक्यूरिटी तुम्हारे सबाली के मे उठिए बैध भलो क्या कर কি বলেন অবশ্যই কোর্ট ম্যারেজ করিয়ে দিচ্ছে একটা মেয়ে উঠে চলে গেল ধ্বংস করলো মার ইজত ধ্বংস করলো আর নিজের ইজ্জত নষ্ট করলো এমনিতে চলে যায় উঠে হঠাৎ করে দেখা হলো আর একটা মেয়ে উঠে পালিয়ে চলে গেল কখনো না এগুলো কেন হচ্ছে তো হালাল করে দিয়েছে এগুলোকে হ্যাঁ সরাসরি হোক ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট পরোক্ষ ভাবে হোক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 না সাধারণ কাপড় হালাল কাপড় না হারাম কাপড় দেখা দেখি কাপড় পুরুষ আপনার পুরুষদের আল্লাহেন সুহান মতো পরিবেশে অসৎ যুবক গুলি গান বাজনা একটা যুগ ছিল একটু লুকিয়ে এখন খোলা গ্লাস খোলে দিয়ে ধাই করে গান বাজাচ্ছে দেখেন না কিও বাধা দেওয়ার আছে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 মসজিদে হোক আর বাইরে হোক মিউজিক টোন রাখা আপনার আপনি সাধারণ মিউজিক রাখাও হারাম ঠিক ওই রকমের আয়াত অথবা অনেকে টোন করে রাখছেন সেটাও ঠিক নয় কারণ এতে কোরআনের আয়াতের অথবা দুয়ার অবমাননা করলেন দুয়া চলছে অসম্পূর্ণ একটু কিছু বলা হয়েছে কথা পূর্ণ হয়নি দিলেন কেটে কথা বলতে লাগলেন এগুলো অবমাননা সেটাও যাইজ নাই কিন্তু তার চেয়ে বড় অপরাধ হচ্ছে গান বাজনা রিংটোনে রাখাংশ লোকের মুসিবত আছে ওটাকে আপনি ক্যান্সেল করাইতে পারেন অনেকে স্বেচ্ছায় রাখছেন অনেকে অনিচ্ছে কৃত কোনো টিভে দিয়েছেন চলে এসেছে এরকম অনেক মোবাইল এরকম আছে সব হারাম কাজ গান বাজনা যেখানে সেখানে ঘর গান বাজনা বালাম কেন বিস্তার লাভ করবে না পুরুষ লোক যদি রেশম পরে লামিয়ালা জাননাতে যাবে না দীর্ঘদিন আর যদি জান্নাতে যায় ও তো জাননাতে যখন যাবে ওখানে রেশমের নিয়াম বঞ্চিত থাকবে যারা হালাল মনে করু না করো অনেকে হালাল মনে কর না তারপরে অসুবিধা নেই পড়ছে জি হ্যাঁ অনেকে ব্যবসার হালাল মনে না কিন্তু করছে কুকুর তার নাই সে হচ্ছে তো শুধু হালাল মনে করলেই যে অপরা হালাল মনে করলে কাফের আর যদি হালাল মনে না করে হারামকে হালাল মনে করা হচ্ছে মনে যেমন ফরজকে অস্বীকার করা কুফুরি কেউ যে রোজাকে অস্বীকার করে কুফরি কিনা ঠিক ওই রকমে কেউ যদি বলে যে ব্যাবিচার হারাম নাই জবরদস্তি করলে হারাম তাহলে সেটা হচ্ছে কুফুর বড় কুফুরি এটা আর আরেকজন ব্যবিচারে লিপ্ত অথবা মদ পান করছে কিন্তু না তাহলে সে ফাঁসে চিরকালের নয় যে ব্যক্তি হালাল মনে কর হালাল সে মুসলিম নয় সুতরাং সে চিরকালের জাহার হবে আট নম্বর লক্ষণ হচ্ছে যে এমন একটা সময় আসবে কেমন পড়বে আর চলে এসছে যে যে খ্যানতকারী যে গাদ্দার তাকে বিশ্বস্ত মনে করা হবে আর যেই ব্যক্তি বিশ্বস্ত ইমানদার আমানতদার তাকে তার সম্পর্কে সন্দেহ করা হবে তাকে বিশ্বাস করবে না দেখেন আজকাল যেকোনো প্রতিষ্ঠানে দেখেন একজন যে ম্যানেজার আছে অর্থাৎ একজন বস আছে তার ডানে বামে তার কানে কানে কথা বলে তার অসৎ লোকগুলি তার ডানে বামে क्षय मन जाने सारा विश्व खराब अवस्था जी এক ভাই বলছে যে সে আমার ডানে চুরি করছে কোম্পানি থেকে করেছে কিছু সামান আছে চুরি করে নিয়ে যাচ্ছে টাকা পয়সাতে বেমানি করছে আমি জানতে পারছি তো কি করবে এখন ওরাই হচ্ছে আমি তাদের অধীনে কাজ করি বললেও খুব মুশকিল তারপর কতদিন আর বরদাস্ত একবার বললাম মালিক মালিককে বললাম তো মালিক হ্যাঁ ওদের কাছে আমার নাম প্রকাশ করে দিয়েছে এমন যাহ মূর্ক্ষ মালিক আছে অধিকাংশ এরকমই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 একটি হাদিস রয়েছে কেমতের লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়া আলফোস অশ্লীলতা কত ছড়িয়ে গেছে দেখেন অশ্লীলতা বাঁচায় মুশকিলেন অশ্লতা অশ্লিত কত বাঁচবেন আর ইউটিউব খুলছেন ইসলামী বক্তব্য শোনার জন্য বক্তব্যের পাশে এমন একটা নোংরা ছবি চলে আসুন কি করবেন আপনি যদি বলেন যে এই নোংরা জন্য আমি এইটা খুলবোই না তাহলে সবটাই বা দিতাম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা ব্যাপক আকার ধারণ করেছে এই ক্যামতের এই লক্ষণটি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা এখন দুনিয়ার সম্পর্ক হচ্ছে টাকার সম্পর্ক স্বার্থের সম্পর্ক গদির সম্পর্ক হ্যাঁ বাপ মা ভাই ভাইকে হয়তো ছয় মাসে একবারও টেলিফোন করেন না কিন্তু যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত দিনে চোদ্দবার টেলিফোন করছে বোন গিয়ে বনের ভাই না হয় হ্যাঁ আর চলছে বোন অপর ঘরে গেছে কি অবস্থায় আছে নারীরা খোঁজ আমি একজন ভাই বোনেরও খোঁজ নেন না কিন্তু ঠিক শ্বশুর বাড়ি শালিদের খোঁজ নিচ্ছেন আপনি তারপরে আপনি খোঁজ নিচ্ছেন ও বন্ধুর বাড়ি টেলিফোন করবো বোনেরা কেমন আছে সব খোঁজ নিচ্ছেন আপনি ওর মা কেমন আছে খোঁজ নিয়ে নিজের মায়ের খবর নাই মানুষকে লক্ষণ করবে না ও এতে মানুষ খায়েন আর খেয়ানৎকারী বিশ্বাস করবে যে যত খারাপ হবে ওকে বিশ্বাস করবে বেশি কেয়ামতের লক্ষণ সব জায়গায় দেখতে পাবে এটা আপনি যে যত বেশি খেতে পারবে বেমানি করে অত বড় চেয়ারম্যান আর এমপি হইতে পারবে এইভাবে আপনি দেখতে থাকেন যে কোন স্তরে হ্যাঁ জি ভালো মানুষ অনেক সময় খারাপরা ভালো মানুষকে চায় না ভালো মানুষগুলো খেতে পাবেনা বিভিন্ন থানাগুলিতে বা ডিস্ট্রিক পুলিশ অফিসার আসে দারোগাওয়া পুলিশ অফিসার ঘুষ খাবে না কি করে জানেন এলাকার যত অসৎ লোকের আছে তার বিরুদ্ধে পিটিশন দিয়ে কমপ্লেন করে তাড়াও কোথায় তাড়াতাতে এমন পল্লী গ্রামে পাঠাবো না যে তুই বাপ বাপ করবি আর যাতে করে আর এরকম না করি যাতে করে সবাইকে ঘুষ খাইতে হচ্ছে লক্ষণ হচ্ছে আকস্মিক মৃত্যু জি হঠাৎ করে মত চলে আসে সুহান সুস্থ কথা বলছে বলতে বলতে আসাড় খেয়ে পড়ে গেল বক্তব করছে বক্তব্য করছি পড়ে গেল বক্তব্য শুনছি আছাড় খেয়ে পড়ে গেল আমার বক্তব্য হয়েছে বক্তব্য শুরু করেছি পনেরো বিশ মিনিট হয়েছে বসে আছে প্রায় বেশ কিছু লোক আলহামদুলিল্লাহ তখন তখন আজকাল তো আলহামদুলিল্লাহ জুমার পরে তিনশোর বিশ্ব লোক হয় তস্তিরে তখন দুশো আড়াইশো তো হইতই তো যাই হোক ওর মধ্যে প্রথম দিকে আছে পনেরো বিশ মিনিট হয়েছে একটা লোক ধপ করে পড়ে গেল আওয়াজ করলো পড়তে দেখলাম বললে যে সরি দুঃখিত হ্যাঁ মৃত মারা গেছে মারা গেছে আকস্মিক মত শুয়ে আছে সুস্থ ডিউটি করে এসে শুয়ে আছে আর নেই খবর নেই শেষ আর এটা সবচেয়ে বেশি হচ্ছে প্রবাসীদের বেশি হচ্ছে। এর মেলাগুলি কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইমান থেকে দূরে ইসলাম থেকে দূরে ফরোজ অজাব থেকে দূরে হারাম জীবন যাপন কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা যেতে চাই ছেলে যেতে চাই দেশে বলছে না না তুই আসিস না এখন থাক কারণ জানছে যোগ গেলে বিয়ে করতে না না বিয়ে করিস না তুই বিয়ে করিস না কারণ বিয়ে করলে কি জানি পয়সা দায় কি না বোঝা গেছে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 10 দিন থেকে পনেরো দিনে পৌঁছিতো তারপরে ওখান থেকে আবার আমার কাছে পনেরো দিন পরে পুরোনো খবর আসলো এইভাবে তারপরে ছোটখাটো অসুখ বিসুখ হচ্ছে না টেনশন মুক্ত আছি না নেই চিঠির মাধ্যমে খোঁজ খবরই জানে ক্রীকে টেলিফোন করছেন যাদের পরিবার দেশে আছে কবার করে মা টেলিফোন করছেন এই যে বারবার করে টেলিফোন করছেন ছেলে মেয়েকে টেলিফোন করছেন আর কেন গেলে তুমি কেন গেলে তালাক তালাক তালাক আর না হইলে রাগ করে শুইলেন আর হার্ট অ্যাটাক জি হ্যাঁ কিন্তু চিঠি পথরের যোগাযোগ কি হচ্ছে না হচ্ছে কোথায় গেল না মানে হারাম কাজে নাই বাবার বাড়ি এমন বড় অপরাধ করে কিন্তু খবর নিতে আছেন আমার মায়ের খেদমত করছিস কিনা খেদমত মানে এমন খেদমত আমার মা যদি বলে যে এখানে গোটা বছর থাকতে হবে তোর মা কেও দেখতে যাবে তোর বাপকেও দেখতে যাবিনা এগুলো ছিলাম এইগুলো দিয়ে অশান্তি তৈরি হচ্ছে এইরকমই बसा थ नामजिदे ढुबे क्या लक्षण मस्जिद दिए शुद्ध जतायात करा जाए नाम लोक है जतायात कर प्रयोजन मस्जिद नाम নামাজের সময় চাকায় না হয় ঘুমায় বুঝিয়ে তো এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ নবী করিম সালাম বলে মাসাজেদরান মসজিদ রাস্তা বানিয়ে নেবে মানে দুনিয়ার গরজে তো মসজিদ কে ব্যাবহার করবে লোক হঠাৎ করে মারা যাবে আল্লা আলবানী ইহাদিসকে সহি এগারো নম্বর লক্ষণ হচ্ছে যে ফেতনা বিশৃঙ্খলা অশান্তি ব্যাপক আকার ধারণ করবে আজকাল যে ফেতনা সুভান কত রকমের ফেতনা একটা ছেলে কি যখন আপনার ছেলে স্বাল স্বা একটু যদি আপনার ছেলেকে না হলে তোর খরচ খরচা দিচ্ছি তোকে স্কুলে ভর্তি করেছি যেভাবে চলবি সেভাবে চল তাহলে অসুবিধা নেই তাহলে তো ছেলেও খুশি যে আমার আমি একটা মোবাইল দিয়ে দিচ্ছে আমাকে একটা ল্যাপটপ লাগবে তাও দিয়ে যা চেয়েছি চাইছি তাই দিচ্ছে আর করছি না পাবেন আপনি কি জান্নাত পাবেন না ফেসে যাবেন কি আপনার ছেলে যদি অসৎ হয়ে যায় কারণে চিন্তা করতে হবে ফিতনা বাইরে গেলে ফিতনা দেখেন আজকাল এক ফেতনা হচ্ছে না বললে বুঝবেন এক ফেতনা অধিকাংশ ছেলেরা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 আছে কি ফেতনা খারিজিদের ফিতনা হ্যাঁ জঙ্গিদের ফেতনা চরমপন্থীদের ফিতনা চরমপন্থীদের ফেতনা এরা কোরআন হাদিসের এলমো রাখে না কোন আলেম না আর কোন শর্ত নাই তাদের কাছে একটা আয়াত পড়ে একটা হাদিস পড়ে বোধ হয় কোথায় যেতে হবে চল কে বলছে আমাকে সিরিয়া যেতে হবে কেউ বলছে আমাকে বার্মা যেতে হবে কেউ বলছে আমাকে ইরাকে যেতে হবে কেউ বলছে আমাকে দেখা করতে হবে ওখানে চলে যেতে হবে ভালো ঘরের ছেলে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন আর বাইরে যে সাঁতি সঙ্গী গুলি খারাপ আরেক একদিক থেকে চরমপন্থী ওই দিক থেকে খারাপ ওদের সাথে মেলামেশার জন্য ওখানে আপনি খেয়াল করেননি যে ওর বন্ধু বান্ধব গুলো কোন মন মানুষকে থাকে গিয়ে আর গুমরাহিতে পড়ে সর্বনাশ করিল আপনার আপনার পরিবারের তার আপনার ছেলে সব সর্বনাশ করলো ফেতনা হইলো না হইল না দুই ফেতনা থেকে বাঁচাইতে হবে জ্ঞানী বাপমা দুই ফেতনা থেকে বাঁচাইতে হবে একদল কি করেছে যে চরমপন্থী জঙ্গি খারেজিদের ফেতনা থেকে বাঁচাবো যাতে করে আমার ছেলে জঙ্গি টঙ্গি না হয়ে যায় ইসলামিক বই পড়বি না বাড়িতে ইসলামিক বই রাখা যাবে না ইসলামিক আলোচনা শুনবি না দিয়ে কি করে দিল বেনামাজি বেদিন আর নাস্তিক বানিয়ে দিলো ছেলেদেরকে उचित मुसलिम बनाते नामी बनाईते आल्ला बनाई बनाई देखते मध्यम पंथी क्या अपन ऐलर मन मानसिकता कम इलामामहल कैम कार्य मिलमेश चरित्रेधर्मी जंगीड़े बारो नम्बर से मुसलिम जी के सारा विश्व कुश्ति चाटनी मन करनी बुजन बुजन ना भर्ता भरता मन कर भरता गए मुस्लिम सहज भाषा बुझे हादिस एक लम्बा आज जी हाँ हादिसमें समस्त कुफर शक्ति झापिए पड़े मुस्लिम देर परम खबर एक बार प्रस्तुति आज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 झापिए भल खेते हलो अवस्था तो पुरो कक्ति कर झापिए पड़े মুসলিম জাতির উপর আবু রয়েছে যেই সময় ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপর হে মুসলিমরা যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে তাদের প্লেটের উপর তাদের দস্তর খানে যে খাবার প্রস্তুত আছে এইরকম দস্তরখানে যেমন ঝাঁপিয়ে পড়ে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 हुनर का आसेंसर सलाम कहान तक दमन कर हुमक आज निर्मूल करते आगे युद्ध गिगड़ी बदर আরো শক্তিশালী হচ্ছে আমরা আর আমরা কি ওই সময় সংখ্যালঘু হয়ে যাব নাকি কাল আর বালি আন্তুম কাসির বরং সেই সময় তো আমরা অনেক হবে অনেক পৃথিবীর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 ঠিক ওই রুক মুসলিম জাতি বিক্ষিপ্ত আল্লাহ পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে সরিয়ে দেবেন কোনো ভয়ে মুসলিম মারলে কিছু হবে না যদি ভয় থাকে যে মুসলিম যদি মারি তো আমাকে মার খেতে হবে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 बुल आल बोझार तौिक दान कर दिन सम्पर्क ज्ञान अर्जन करी चल रफिक दान करें आल्ला समस्त रखिष्ट थे बाला मुसिबत हेफाजत करें आल्ला मुस्लिम उम्मीद कल्याण कर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 অল্লা ভবন কছে দু আখিরতের কলন চাই রানি দু হাসান ও ফিল আখরত হাসন